ফর্মুলা টু এক দেখুন গাইডেন্স প্রতি রবিবার রাত সাড়ে সাত টায় আপন সম্প্রচার সকাল সাড়ে ন বাংলা বাংলা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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبات للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شبري دار شوك أبنى در شابيكي بستيبير باقوتكي شاكوتو جاند شبن أمون ترون جاند جاند شهي إسلامي آينير نتيم على بشارك على جانر آج দর্শক আমরা আলোচনা করছিলাম বিগত পর্বে ইসলামী আইনের চতুর্থ বৃহৎ নীতিমালার উপর সেটি হচ্ছে আকদারারু ইউজাল যে ক্ষতি করা যাবে না ক্ষতিকে প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে এবং এর উপর আমরা বেশ কিছু দলিল পেশ করেছি সর্বশেষ যেটি আমরা বলেছিলাম সেটি হচ্ছে ক্ষতি যেটা করা হয় বা যেটি আমাদের সাথে সম্পৃক্ত হয় আমাদের উপর এসে পড়ে এই ক্ষতিটাকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এটা শুধুই ক্ষতি এর পেছনে যেই ব্যক্তি ক্ষতি করছেন তার কোনো বেনিফিট নাই এবং তার বেশ কিছু উদাহরণ আমরা কোরআন থেকে আপনাদের সামনে পেশ করেছিলাম আরেকটা ক্ষতি হচ্ছে যে যিনি বা যার পক্ষ থেকে ক্ষতিটা আমার উপর আরোপিত হলো তিনি আসলে ক্ষতি চাননি তার উদ্দেশ্য ছিল ভালো তিনি তার ভালো কোনো কাজ করেছেন কিন্তু তার ভালোটাই আমার জন্য ক্ষতির কারণ হয়েছে এটা অনেক হতে পারে যেমন আমার প্রতিবেশী তার জায়গাটা এতদিন খালি ছিল এখন যখন তিনি এটার উপরে চারতলা বা ছয় তলা বিল্ডিং করলেন তখন কিন্তু আমার আলো বাতাসের অভাব হয়ে গেল কিছুটা ঘাটতি হলো আগে যেমন ফুরফুরে কারণ ওটা যদি দক্ষিণ পাশে হয়ে থাকে তাহলে দক্ষিণ দিকের অথবা পূর্ব পাশে যদি হয়ে থাকে পূব দিকের বাতাস এবং আলো আমার কাছে আর আসবে না তাহলে তিনি তার জায়গায় তার মাসলাহাতে তার প্রয়োজনে যে তুললেন এবং এটা তোলার অধিকার তার আছে তার তিনি তো না যেহেতু আবাসিক এরিয়া তিনি বাড়ি করবেন বাড়ি করেছেন তাতে আমি ক্ষতিগ্রস্ত হলাম তাহলে দ্বিতীয় প্রকারটা হচ্ছে আসলে ক্ষতি করার উদ্দেশ্যে ক্ষতি করা হয়নি বরং তার এখানে একটা মাসলাহাত আছে তার এখানে একটা প্রয়োজন আছে একটা স্বার্থ একটা কল্যাণ আছে সে কল্যাণটাকে যখন তিনি বাস্তবায়ন করতে গেলেন তখন অন্য কারো কারো ক্ষতি হলো এখানে বিধানটাকে সেরিয়াত এই ক্ষতিটাকে কিভাবে প্রতিহত করবে এখানে আসলে দেখতে হবে পরিস্থিতি এটা আরামভাবে বা ব্যাপক ব্যাপকভাবে বলে দেওয়া যাবে না যে এটাও নিষিদ্ধ কারণ এখানে তো আসলে ব্যক্তি ক্ষতির উদ্দেশ্যে করেনি এবং তার মাসলাহাত এখানে আছে তাহলে এখানে বিষয়টাকে পর্যবেক্ষণে রাখতে হবে এবং দেখতে হবে সে যদি সারিয়াতের সীমানার মধ্যে সারিয়াতের অন্য সাথে বা অন্যের অধিকারের যে বিষয়গুলো আছে যে দাওয়াবেত রুলস এবং রেগুলেশনসগুলো আছে সেগুলো মেইনটেন করে যদি সে সারিয়াতের সীমানার মধ্য থেকে তার এই মাসলা হাতের কাজটি সমাধা করে তাহলে তার কারণে অন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হন সেটা একটা স্বাভাবিক ক্ষতি এবং সেটা মেনে নিতে হবে আর যদি ক্ষতিটা এমন হয় যেমন পাশে বাড়ি করা হল বাড়ি করে তিনি তার যে মানে অনুমতিপত্র আছে বাড়ি বানানোর যে কোড অফ কন্ডাক্ট এটা হয়তো শহরের সিটি কর্পোরেশন থেকে তিনি নিলেন নেয়ার পরে তিনি কি করলেন দোতলা তিনতলার পরে তিনি ব্যালকনিটাকে ছড়িয়ে দিলেন অন্যের জায়গার উপরে এখানে কিন্তু অবৈধতা সম্পৃক্ত হয়ে গেল। অতএব এই অবৈধতা সম্পৃক্ত হওয়ার কারণে এই হতিটাও অবৈধ হয়ে গেল হারাম হয়ে গেল এই অবৈধ কাজের পরিপ্রেক্ষিতে যে ক্ষতিটা প্রতিবেশীর উপরে অথবা অন্য ব্যক্তির উপর পড়লো সেই ক্ষতিটা রিমুভ করাটা ফরজ হয়ে গেল এবং এই ধরনের ক্ষতি করাটা তার জন্য হারাম হয়ে গেল সে ইসলামের দৃষ্টিতে পাপি হলো এবং এটা অপরাধের পর্যায়ে পড়ে জাগতিক নিয়মেও ইসলাম এখানে এই ধরনের ইচ্ছাকৃত অপরাধের ক্ষেত্রে তাজির হতে পারে তার কোনো শাস্তি হতে পারে সেটা অনির্ধারিত বিচারক যেটা মনে করেন আর আখিরা সে অপরাধী হিসাবে গণ্য হবে কারণ সে অন্যের ক্ষতি করলো অবৈধভাবে তাহলে যেখানে মানুষের নিজস্ব মাসলাহাত আছে সেটাকে আমরা দুভাবে দেখব এক বৈধতার সীমানার মধ্য থেকে যদি তিনি স্যার এই বিধান স্যার এই ইনস্ট্রাকশন কমপ্লিটলি মেনে চলে যদি তিনি তার এই মাসলাহাতটা সাধন করেন তাহলে এতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন সেদিকে আসলে তাকানো হবে না ঠিক তেমনি আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন একজন ব্যক্তি জোর করে একটা জমি দখল করেছে কারণ তার প্রভাব আছে প্রতিপত্তি আছে ক্ষেত্রে সে জমি দখল করে সেখানে বাড়ি করে ফেলল এখন যদি কখনো মূল মালিক তার এই জায়গাটা ফেরত পায় সেই বহু বছর পরে হোক বা যখনই হোক তিনি যদি আগের যিনি জোর করে জায়গা দখল করে বাড়ি করেছেন তার বাড়িটাকে ডেমলিশ করেন তাহলে আগের ব্যক্তি যিনি অবৈধভাবে এই সম্পত্তির এই জমির মালিক হয়েছিলেন বা দখলে নিয়েছিলেন তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হন অথবা তার ওয়ারিস্রা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই ক্ষতিটা সে কিন্তু রিমুভ করবে না কারণ এই জায়গাটা ওনারকে মালিককে বঞ্চিত করে তিনি অবৈধ দখলে নিয়েছিলেন ফলে এইভাবে যারা জোর করে জায়গা দখল করছেন যারা করে যারা চুরি করে অন্য সম্পত্তি দখল করেছেন বা নিয়েছেন নিয়ে নিজের জায়গা সেটা স্থাপন করেছেন তখন সেগুলোকে নষ্ট করে দেওয়া ডেমলিশ করা অথবা সেগুলোকে ফিরিয়ে নেওয়া এর কারণে এই অপরাধী চক্র অথবা তাদের কেউ যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে সারিয়া এই ক্ষতিকে রিমুভ করার দায়িত্ব নেবে না এটা হচ্ছে বিধান তাহলে আমরা দেখলাম যে কোথায় ক্ষতিটা রিমুভ করা হবে এবং কোথায় ক্ষতিটা রিমুভ করা হবে না দর্শকের পরে আরেকটা বিষয় আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব যে দরারের মধ্যে আরও কয়েকটা প্রকার আছে যেমন কিছু দরার আছে আজ দরিয়াতল যে পাঁচটা জরুরি বিষয় যেমন দিনের হেফাজত মানুষের জানের হেফাজত মানুষের বিবেকের হেফাজত মানুষের বংশধারা ও ইজাতের হেফাজত এবং মানুষের সম্পত্তির হেফাজত এই যে পাঁচটা জিনিস অত্যন্ত জরুরি জীবনের জন্য সরিয়া এটাকে জরুরি বলে ঘোষণা করেছে নানা দলিলা দিল্লার ভিত্তিতে সেটা প্রমাণিত হয়েছে এগুলোর কোনো একটা যদি ক্ষুণ্ণ হয় তাহলে সেটাও দাঁড়ার সেটা ক্ষতি সেই ক্ষতিটা রিমুভ করার জন্য সেরিয়া নানাভাবে আমাদেরকে পারমিশন দিচ্ছে যেমন জীবনের জন্য যে প্রয়োজনটা আমাদের আছে যেমন অন্নবস্ত্র বাসস্থান সে বিষয়গুলো যদি ব্যবসায়িক চক্রের বা সিন্ডিকেটের কারণে ক্ষুণ্ণ হয় তাহলে এই যে দ্বার এই যে ক্ষতি সেটাকে রিমুভ করা হবে কিভাবে এই ব্যবসায়িক শ্রেণীকে বাধ্য করা হবে তারা নিত্য প্রয়োজনীয় বস্তু যেন স্টক না করেন এবং নিত্য প্রয়োজনীয় বস্তু স্টক করে যেন তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াতে না পারেন এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে ক্ষেত্রে সরকার ইচ্ছে করলে দামও নির্ধারণ করে দিতে পারেন এতে ব্যবসায়িক শ্রেণীর কিছু ক্ষতি হবে বটে কারণ যেহেতু তারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে অতএব সরকার সেটা করবেন এবং এই ক্ষতিটা তাদের সহ্য করতে হবে বৃহৎ মানুষের যে জরুরি অবস্থার যে ক্ষতিটা হতো সেটাকে রিমুভ করার জন্য তাহলে আবদার রিয়াতল খামস বা জরুরি বিষয়গুলোর কোনো একটা ক্ষুণ্ণ হলে সেটাকেই প্রাধান্য দিয়ে প্রায়োরিটি দিয়ে সেটাকে কিন্তু রিমুভ করতে হবে তারপরে আমরা লক্ষ্য করি যে এই ক্ষতিটা কখনো হয় প্রত্যক্ষ কখনো পরোক্ষ প্রত্যক্ষ ক্ষতিটা এটা সরাসরি রিমুভ করার জন্য এটা প্রায়োরিটি পাবে পরোক্ষ ক্ষতিটা সেটা আমরা একটু আগে যেটা খেল করলাম যে পরোক্ষ ক্ষতিটা যদি ক্ষতির উদ্দেশ্য করা হয় তাহলে প্রত্যক্ষ পরোক্ষ দুটোই সেম আর যদি পরোক্ষ ক্ষতিটা কোনো বৈধ কাজের কনসিকুয়েন্স স্বরূপ আমাদের জন্য অপরিহার্য হয়ে যায় তখন সে ক্ষতিটাকে আমাদের রিমুভ করার কোনো সুযোগ থাকবে না সেটা আমাদের তাহাম্বল করতে হবে বহন করতে হবে আরেক শ্রেণীর করার বা ক্ষতি আছে যেটা আমাদের বিলঙ্গিংস বা আমাদের অধীনস্থ সম্পত্তির সাথে রিলেটেড হয়তো আমার বাড়ির একটা রুমকেও নষ্ট করে দিলো আমার গাড়িটা কেউ নষ্ট করে দিলো ইত্যাদি এই ধরনের ক্ষতিও যেমন হতে পারে আবার মানুষের অনার তার যে মর্যাদা তার যে ইজ্জাত তার উপরকেও হামলা করলো তাকে ইনসাল্ট করলো সেটা লেখার মাধ্যমে হতে পারে রাস্তায় তাকে মানুষের সামনে গালিগালাজ করার মধ্য দিয়ে অথবা তার বিরুদ্ধে কোনো অপবাদ আরোপ করার মধ্য দিয়ে তার ইজাতের উপর হামলা হতে পারে সেরিয়াত কিন্তু এই ক্ষতিগুলোকেও রিমুভ করার ব্যবস্থা করেছে তার মানে হচ্ছে কেউ যদি আমার জিনিস নষ্ট করে তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে আবার কেউ যদি ইজ্জাতের উপর হামলা করে যদি অপবাদ আরোপ করে তাহলে অপবাদের শাস্তি সেরিয়াত নির্ধারণ করে দিয়েছে ফলে যেন আর কাউকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদকেও আরোপ করতে না পারে আর যদি কাউকে ইনসাল্ট করা হয় তাহলে মানা দ্ত দ্ত এর জন্য জরিমানা হতে পারে যেটা বিচারক ভালো মনে করেন এইভাবে সারিয়া কিন্তু দেখা যাচ্ছে একদিকে জরুরি বিষয়গুলোকে যেমন প্রোটেক্ট করেছে মানুষের বিলং এবং তাদের মাল আসবাবপত্র তাদের মর্যাদা তাদের ইজ্জাত সব কিছুকে সারিয়া কিন্তু এখানে প্রটেক্ট করেছে এই প্রোটেকশানটা কেন দিয়েছে টু রিমুভ দ্য হার্ম মানুষের থেকে ক্ষতিটাকে রিমুভ করার জন্য ক্ষতিটাকে প্রতিরোধ করে উঠিয়ে নেওয়ার জন্য এবং ক্ষতি থেকে মানুষকে মুক্ত করার জন্য প্রিয় দর্শক আমরা এবার আলোচনা করব যে ক্ষতিটা সরিয়াত রিমুভ করতে চায় সেটার মূলনীতিগুলো কি এই মূলনীতিগুলোর মধ্যে দর্শক এক নম্বর হচ্ছে এই দরার বা এই ক্ষতিটা হাকিকী হতে হবে রিয়াল হতে হবে বাস্তবিক হতে হবে অবাস্তব কাল্পনিক ক্ষতি একজন দাবি করলো যে তার ক্ষতি হয়ে যাচ্ছে আসলে বাস্তবে পর্যবেক্ষণ করে দেখা গেলো যে তার কোনো ক্ষতি আসলে হচ্ছে না এটা একটা কাল্পনিক একটা দাবি তাহলে এই ক্ষতিটা রিমুভ করার দায়িত্ব সরিয়ার নয় এবং আসার এই আইনেরও নয় তো ক্ষতি যদি সত্যি হয়ে থাকে বাস্তবিক কোনো ক্ষতি দেখা দেয় তাহলে সেটা ক্ষতি হিসাবে বিবেচিত হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই ক্ষতিটা একটু মানে স্বাভাবিকের চাইতে একটু বড় ক্ষতি হবে স্বাভাবিকের চাইতে বলতে আমরা বোঝাচ্ছি যে ক্ষতিটা যদি খুব সামান্য হয় খুবই সামান্য যেমন আপনার বাড়িটা ছয়তলা পাশের বাড়িটা চারতলা ফলে সেখানে বাতাসটা একটু কম আসে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তাহলে এই ক্ষতিটা রিমুভ করাটা জরুরি নয় কিন্তু ক্ষতিটা যদি যেমন তার বাড়ির উপরে আপনি ব্যালকনি তৈরি করে ফেললেন তার জায়গার উপরে অথবা আপনার জন্য যে বৈধ সীমানা দেওয়া হয়েছিল তার অতিরিক্ত যদি ব্যালকনি তৈরি করে ফেলেন এবং তার কারণে তার বাসায় হয় ছায়া পড়ে বা বাতাস বন্ধ হয়ে যায় তখন সে ক্ষতিটা আর ছোট ক্ষতি থাকবে না যেহেতু এখানে সীমা অতিক্রম করা হয়েছে সীমা করা হয়েছে তাহলে দ্বিতীয় বিষয়টা হচ্ছে ক্ষতিটা খুব ছোটোখাটো সামান্য ক্ষতি যেটাকে সাধারণত মানুষ ইগনোর করে এমন ক্ষতি নয় যেটা মানুষের দৃষ্টিতে পড়ে মানুষ কনসিডার করে যে হ্যাঁ এটা একটা ক্ষতি এটাকে রিমুভ করা উচিত এই ধরনের ক্ষতি হতে হবে আর তিন নম্বর বিষয়টা হচ্ছে ক্ষতিটা অন্যায়ভাবে করা হয়েছে অর্থাৎ বৈধ কোনো পন্থা যেটা আলোচনা আমরা আগেও পেশ করেছি অর্থাৎ বৈধতার সীমা লঙ্ঘন করে এই ক্ষতিটা করা হয়েছে এই তিনটা এলিমেন্ট যেখানে পাওয়া যাবে সেই ক্ষতিটা দিচ্ছে। দর্শক আমাদের সময় হয়ে গেল একটা বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখুদ্দিন তাই আসুন শূন্যার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাতি তিল হকাম এর মাধ্যমে দার্শেহাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুবুল মারামের হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায়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 থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লাহাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার জন্য তুলে ধরার জাহাঙ্গীর মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হতপত कथाजे इतिब क्रम विकास आज रत आठ पुन सम्प्रचार सकाल साढ़े छंग দর্শক আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম আদারুজাল ক্ষতি প্রতিহত করা হবে বিষয়ের উপরে এবারে আমরা আপনাদের কাছে কিছু উদাহরণ পেশ করব যে শারিয়াতে এই নীতির অ্যাপ্লিকেশন কোথায় কিভাবে হয়েছে এর মধ্যে এক নম্বর অ্যাপ্লিকেশন আমরা বলবো। যে যখন আপনি কোনো কিছু কিনবেন অথবা কেউ আপনার কাছে কোনো কিছু বিক্রয় করবে বিকৃত দ্রব্যের মধ্যে যদি আগে থেকে থাকা কোনো ত্রুটি থাকে তখন সেটি আপনি ফেরত দেওয়ার যে এখতিয়ার যেটাকে খিয়ার বলা হয় অপশান সে অপশানটা থাকবে এই অপশানটা কেন দেওয়া হলো যাতে আপনি কেনার পরে এটা রাখাটা আপনার জন্য বাধ্যতামূলক না হয় কারণ এটার মধ্যে যে ত্রুটিটা আছে আপনি যদি এরপরেও রাখেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অথচ এই ত্রুটিটা বিক্রেতার কাছেই হয়েছিল ফলে ক্রেতাকে এই যে একটা ত্রুটি যেটা আগেই থেকে ছিল যেমন একটা কাপড় হয়তো মাঝখানে ছেঁড়া অথবা কাপড় আরো ভালো কাপড় থেকে মুক্ত করার জন্য অর্থাৎ বিক্রেতার কাছে ত্রুটির কারণে বিকৃত পণ্য আবার ফেরত দেওয়ার যে সেটি এইভাবে এই ধরনের খিয়ার যেমন যে কোনো নারীর ক্ষেত্র থাকে যখন তাকে বালেগ হওয়ার আগে তার বাবা তাকে বিবাহের ব্যবস্থা করেন তখন সাবালক হওয়ার পরে তার খিয়ার থাকবে অধিকার থাকবে তিনি করলে এই বিবাহটা যদি এমন হয় যে তখনও তাদের মধ্যে উঠিয়ে নেওয়া হয়নি বিবাহিক সম্পর্ক স্থাপন হয়নি তাহলে সাবালক হওয়ার পরে এই নারী এই বিবাহটা চালু থাকবে কি থাকবে না সেই ডিসিশান নেওয়ার এখতিয়ার বা অপশন তিনি লাভ করবেন এভাবে আর অন্যান্য ক্ষেত্রে যত খিয়ারাত আছে সেই খেয়ালাদগুলো কিন্তু এজন্যই যাতে সংশ্লিষ্ট ব্যক্তির যে অপশান না থাকার কারণে যে ক্ষতিটা হয় সে ক্ষতিটা থেকে যেন তিনি মুক্ত হতে পারেন সেই জন্য। এছাড়া হাকশফা প্রতিবেশীর জন্য যে অধিকার সাব্যস্ত হয়ে থাকে যখন তার প্রতিবেশী তার পাশের জমি বা পাশের বাড়ি বিক্রি করবেন সে বাড়িটার বিক্রি করার আগে অর্থাৎ যেটা আসলে একই ভূখণ্ডের মধ্যে যেটা বিচ্ছিন্ন হয়নি যেটা মানে ভাগাভাগি হয়নি এখনো একই ভূমির মধ্যে তারা পরস্পর মুশারেক বা শরিক এই ধরনের জায়গা যখন একজন বিক্রি করবেন তখন তার যার তার প্রতিবেশি, তার হকদার বেশি এবং তার কাছেই প্রথমে মানে তিনি যদি কিনতে চান তার কাছে বিক্রি করতে হবে এটা হচ্ছে সেরিয়ার বিধান এটা হচ্ছে হাক্য শোফা এই বিধানটা দিয়েছেন এই যাতে একই ভূমির একজন শরিক তিনি চলে গেলে তার জায়গায় খারাপ কোনো প্রতিবেশী না এসে পড়ে সুতরাং ফার্স্ট প্রেফারেন্স থাকবে যারা তার প্রতিবেশী এবং শরীর তাদের মধ্যেকে যদি কিনে নিতে চান তাহলে সেখানে প্রাধান্য থাকবে এটা হচ্ছে তাদের ক্ষতি প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্যে দর্শক আরও অনেকগুলো উদাহরণ আছে এর মধ্যে যেমন কস কোনো ব্যক্তি কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যার এই শাস্তি হবে কসাস এটাও যেহেতু নিহত ব্যক্তির পরিবার নিহত ব্যক্তির আত্মীয় স্বজন তারা ক্ষতিগ্রস্ত হলো তাছাড়া এই শাস্তিটা যদি সমাজে প্রতিষ্ঠিত না হয় তাহলে মানুষ একে অন্য কেইভাবে হত্যা করতেই থাকবে সেটাকে বন্ধ করার জন্য এবং নিহত ব্যক্তির ক্ষতিপূরণ ক্ষতিপূরণস্বরূপ একটু শ্বাসের ব্যবস্থা করা হয়েছে অথবা যদি ক্ষমা করে দেওয়া হয় তারপরেও দিয়তের ব্যবস্থা করা হয়েছে সেটাও তাদের ক্ষতিপূরণ স্বরূপ ঠিক তেমনি দমানুল মোতলাফা যদি কেউ কারো কোনো জিনিস নষ্ট করে তাহলে সেই নষ্ট করা জিনিসের বা কনজিউম করে ব্যবহার করে ইত্যাদি সে চুরির মাধ্যমে হোক অবৈধ মাধ্যমে হোক যে কোনোভাবেই হোক সেটা করে তাহলে যার সম্পদ নষ্ট করা হলো তাকে ক্ষতিপূরণ দিতে হবে ঠিক একইভাবে দুধ এবং কা ফারাত যেটা ইবাদতের ক্ষেত্র আমরা দেখি এগুলো এক ধরণ ক্ষতিপূরণ মানুষ ভুলের কারণে যে কাজগুলো করেছে যেমন শপথ ভঙ্গ শপথ ভঙ্গ একটা পাপের কাজ অন্মায় কাজ সেখানে শপথ ভঙ্গ করলে তার ক্ষতিপূরণ স্বরূপ যাতে করে সে জন্যা এই যে আয়াতের মধ্যে বলা হয়েছে এভাবে কাফারাতিয়া বিন এবং অন্যান্য জেহারের কাফারা অন্যান্য কাফারা গুলো কিন্তু ক্ষতিকে প্রতিরোধ করার জন্য সেটা হোক পাপের ক্ষতি কোন ব্যক্তির ক্ষতিভাবে আরেকটা উদাহরণ আমরা দেবো এখানে যেমন কোনো এক ব্যক্তি অন্য এক ব্যক্তি থেকে জমির মালিক থেকে সে জমিটা রেন্ট করলো রেন্ট করে সেখানে চাষাবাদ করছে ছয় মাসের জন্য করলো কিন্তু দেখা গেল যে তার ফসল ছয় মাসে আসেনি আরো দুই মাস বা তিন মাস লাগবে এই সময় রেন্টের টাইমটা শেষ এই সময় কি মালিক বলবেন যে তোমাকে আমি রেন্ট দেবো না আরেকজনকে দেবো তাহলে এই ফসলটা কাটলে তো সেটা ফসল হয়নি এখনো যেমন ধান যদি হয় বা গম যদি হয় তাহলে তো সেটা ফসল তো শেষ মুহুর্তে বের হবে তাহলে এটাকে জায়জ হবে না এটা জায়জ হবে না বরং জমির মালিক বাধ্যতামূলকভাবে তার রেন্টের সময়টাকে তাকে বাড়িয়ে দিবেন তার ইজারা সময়টাকে বাড়িয়ে দেবেন যাতে করে ফসল তোলা পর্যন্ত তিনি ওই জমির ফসল জমিতে রাখতে পারেন এটা কেন এটা হচ্ছে যিনি ফসল করেছে তার অধিকারকে রক্ষার জন্য এবং তার উপর রেন্টটা যদি না দেওয়া হয় যে বিশাল ক্ষতি হবে সে ক্ষতিকে প্রতিরোধ করার জন্য দর্শক এভাবে আমরা দেখি সারিয়ার মধ্যে চমৎকার সব নিয়ম দেয়া আছে আমরা হয়তো অনেকে জানি না না জানার কারণেই সারিয়ার বেশ কিছু দিককে যারা সারিয়াকে পছন্দ করে না প্রশ্নবিদ্ধ করে তোলার চেষ্টা করছে সারিয়ার মহান দিকগুলোকেই কেউ যদি ভিন্ন ভঙ্গিতে সেটাকে চিত্রিত করতে চায় তখন সাধারণ মানুষের কাছে সেভাবে চিত্রিত হয় যে যেভাবে চিত্রিত করেন আমরা সারিয়ার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি প্রিয় দর্শক আমরা এরপরে প্রিয় দর্শক এই মূল বৃহৎ নীতির আলোকে যে ছোট ছোট আর অনেকগুলো নীতি রয়েছে সেগুলো একে আপনাদের সামনে পেশ করব এর একটি নীতি হচ্ছে এটা অনেকটা আগের যে বলা হচ্ছে ক্ষতিটা দূর করা হবে প্রতিরোধ করা হবে তার জন্য একটা সীমারেখা বর্ণনা করে দেওয়া যে দরার এটা কি সব সময় হান্ড্রেড পারসেন্ট দূর করা সম্ভব হবে হয়তো নাও হতে পারে যতটুকু সম্ভব সে আলোকে সম্ভাবনার আলোকে যে ক্ষতিটা দূর করা মোটেই সম্ভব নয় সে ক্ষতিটা তো দূর করা যাবে না তাহলে যেমন একটা ক্ষতিপূরণের ক্ষেত্রে আমরা বলি যে নষ্ট করা ফেলা হয়েছে সেটা যদি মূল্য দিয়ে নির্ধারণ করা যায় তাইলে মূল্য দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে অথবা সেটার সম আরেকটা জিনিস যেটাকে মেথেল বলা হয় এক্সাম্পল থাকে তার বাজারে তাহলে সে মেথেল বা সদৃশ কোনো বস্তু দিয়ে তার ক্ষতিপূরণটা দিতে হবে কিন্তু একটা জিনিস কিন্তু সত্য মূলের ক্ষতিপূরণ কি সত্যি হবে সেটা হবে না তাহলে ক্ষতিপূরণটা একশো যদি না হয় তো কতটুকু হবে যতটুকু একশো পার্সেন্টের কাছাকাছি যদি সম্ভব হয় নিরানব্বই হতে পারে অথবা নিরানব্বই হতে পারে যদি তা সম্ভব না হয় তাহলে আটানব্বই হতে পারে নব্বই হতে পারে আশি হতে পারে পঁচাশি হতে পারে তবে যেটা সম্ভব ততটুকু দিতে হবে যদি কারো পক্ষে সম্ভব নব্বই ক্ষতি ক্ষতিপূরণ দেওয়া অথবা ক্ষতিকে প্রতিরোধ করা তখন তিনি যদি না কিছু ক্ষতি রেখে দেন এবং এইট্টি পার্সেন্ট প্রতিরোধ করেন বাকিটা টেন পার্সেন্ট রেখে দেন যাতে তার একটু ক্ষতি আসলে থেকেই যায় তাহলে এটা সে যাতে হলো না তাহলে এটাই হচ্ছে এই কায়দার সম্ভাবনার পরিমাণ অনুযায়ী ক্ষতিকে উঠিয়ে নেওয়া হবে এর দলিল হিসাবে আমরা সুরান ফলে ষাট নম্বর পাই যেখানে আল্লাহ তালা বলছেন ওদুল করতে পারো প্রস্তুত করতে সামর্থমান তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের প্রস্তুতি গ্রহণ করো তাহলে শত্রুর ক্ষতি থেকে বাঁচার অধিকার সবারই আছে আমরা তো বিশ্বের সে ইতিহাস থেকে আজ পর্যন্ত দেখি যে বিশ্বের সবখানেই এক দেশ আরেক দেশের দখলের মহড়া কখনো সেটা ভৌগোলিক ভূখণ্ড দখল কখনো রাজনৈতিক ক্ষমতা দখল কখনো অর্থনীতির উপর দখল দখলদারী পৃথিবীতে সেই শুরু থেকে ছিল আজও আছে তো এই যে দখলদারির ক্ষেত্রে একটা স্বতন্ত্র জাতি একটা সম্পন্ন জাতি সে অন্য জাতির সাংস্কৃতিক আগ্রাসনমেয়ে নেবে না সে জাতির ধর্মীয় আগ্রাসনমেয়ে নেবে না সে অন্য জাতির অর্থনৈতিক শোষণ কেমে নেবে না সেই জন্য তাদের প্রস্তুতি প্রয়োজন এবং বিশেষ করে মুসলিম জাতি যারা তাদের মহান রবকে স্বীকৃতি দিচ্ছে যারা তহিদুর উপর আছে যারা এই জগতে সবচেয়ে সঠিক সত্যের উপর প্রতিষ্ঠিত তারা নিজেদেরকে রক্ষা করার অধিকার তাদের আছে তারা অন্য জাতির ক্ষতি থেকে নিজেদের বাঁচানোর অধিকার তাদের আছে এটা স্বীকৃত একটা অধিকার সে অধিকারটাকে দিয়েছে এখানে বলা হচ্ছে ক্ষতি প্রতিরোধ করা সম্ভব ততটুকু পরিমাণ তারা করবে এটা আসলে অটোমেটিক হয়েও যায় তারপরেও বৃহত্তর ক্ষেত্রে হয়তো এই প্রচেষ্টাটা অব্যাহত থাকে কিন্তু ছোটখাটো ইন্ডিভিজুয়াল কেসে আমরা দেখি যে বিষয়ে আমরা অনেকে গাফেল তাহলে এই যে একটা পলিসি কোরআনের আলোকে যেটা আমরা পেলাম সুরান এই পলিসিটা শুধু জেহাদা যুদ্ধের ক্ষেত্রে নয় এই পলিসিটা জীবনের সকল ক্ষেত্রে যেখানেই সারিয়া আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে ক্ষতি রিমুভ করতে হবে ক্ষতি তুলে নিতে হবে ক্ষতি রহিত করতে হবে প্রতিরোধ করতে হবে সেখানেই এই নিয়মটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যে সম্ভাব্য সব চেষ্টা করে এই ক্ষতিটাকে রিমুভ করতে হবে এই ক্ষতিটাকে রেখে দেওয়া যাবে না সেটা সমাজের মধ্যেই ক্ষতি হোক সেটা রাষ্ট্রের মধ্যে ক্ষতি হোক সেটা স্কুল বা প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে হোক সেটা যে কোথাও হোক না কেন তাহলে ক্ষতিকে সম্ভাব্য সকল প্রচেষ্টা দিয়ে আমরা প্রতিরোধ করব দর্শক এ পর্যন্ত আমরা আলোচনা আজকের মতো শেষ করছি যেহেতু আমরা আলোচনার পর্বের শেষ দিকে চলে এসছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানেই আলোচনা শেষ আল্লাহ মাদ আপনাদের সবার ভালো করুন আদা ওবী মোহাম্মী ওসহাবি আজমিনামালাইকুম ও রহমতুল আপনার অর্থ পাঠাতে পারেন আই আর পাউন্ড কোর্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক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 আমি মোহাম্মদ বদরুদ্দোজানাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা